ফেলেরা তার সবাই আগে আসুন সবাই একদম কাছে কাছে গায়ের সাথে লাগে লাগে এখন বসবো না সবাই টুকা আসে লাগা সবাই টুকা আসে লাগা লাগা সামনে সামনে সবাই সামনে আসে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 وُصِفْنَا بِسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَحْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَقَالُوا ولا هو ولا خالقه ولا وارث له ولا, ولا والد له ولا ولد له ولا ولا مشيون ولا معين له ولا وزير له ولا نبي ولا وانا اشهد سيدنا وسنا جنى وشفيعنا وحبيبنا مُحِرًا الذي لا نهوة بعد نهوتيه ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا هدي بعد هديه ولا سيرة بعد سيرةه ولا كتاب بعد كتابه ولا جوادون فتي صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما اصلى على عبدك ka alim mubin আজকে যদার মুসলিম প্রাঙ্গনে আয়োজিত আল্লাহিত অসংখ্য সংসার জিজ্ঞা করে মেহরবানি করে আমাকে আপনাকে এই মান মতো দৌলদান করেছেন নিজের মতো আমার আব্বা বোকারি করেছে আমার দাদা অস্তা আমাদের টুমচরের সমস্ত ওস্তাদা অন্যদের কাছে বোকারি করছে আমার দাদা অস্তাব এরপরে যিনি কথা বলেছেন এতক্ষ বর্তমানে সুযোগ্য মোহতামিন উনি কাল নাকি আপনারা তো জানেন না বড়দের কথা কথার মধ্যে বড় হয় আর ছোটদের কথা কথার মধ্যে ছোট হয় কালামকে মুরো কালাম বাচ্চাদের কথা বলার ইনাদের বয়স আমাদের প্রথম হুজুরের বয়সে তিন ভাগের এক ভাগ আমার আরো ছিল বলে আরে ছোট হবো আর হুজুরের অনেক আল্লাহ যদি তাও ফির দেন ইনশাল এই আয়াত সাদা মাঝার তর্জমাটুকু আমি আপনাদের সঙ্গে করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে একটা মাসে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য দুনিয়াতে ব্রিজটা হয় ঠিক না উদ্দেশ্য ছাড়াই মাইটটা হয় না উদ্দেশ্য ছাড়াই ক্যান্ডেল তৈরি হয় না দুনিয়ার সমস্ত কিছু কাছের উদ্দেশ্য আছে যেমন চেয়ার বানানো হয়েছে আমি বসার জন্য এটাতে যদি বসার উপযুক্ততা না থাকে এটা আর এখানে শোভা পাবে না ঠিক কিনা এটাকে কথা বোঝা নিবে স্ত্রীর প্রথম কি করবে ছোট্ট ছোট্ট হাতুড়ি দিয়ে ঠিক না যদি ছোট্ট হাতুড়ি দিয়ে কি দিতে হয় যদি ছোট্ট হাতুড়ির পিঠায় কাজ না দেয় এবার কি হাঁচুরি বড় হাতুড়ি দিয়ে ধমধম মারে তাও যদি কাজ না দেয় এবার এবার এটা আস্তার করে নিক্ষিপ্ত হয় যায় অথবা চুলায় চলে যায় ঠিক না বেশি তো দোস্তুনিয়ার বস্তু হাতুড়ি ছোট ছোট হাঁড়ি দিয়ে যদি কাজ না এবার কোন দিয়ে শুরু করে ঠিক নেই তাও যদি কাজ না এটা তো পাটে পাটে পাটে পাটে খুলে ফেলে ঠিক না মেলে দোস্ত কুস্তি মাকে আল্লাহ তালাকে উম্মতি মুমার দুই জিম্মাদারি দাওয়াত উন্মতের জিম্মাদারি দুটা দাওয়াত উন্মতের জিম্মাদারি কটা কথা বলো নাকি জিম্মাদারি কাটা সমস্ত রবিদের উন্মত জিম্মাদারি কি ছিল এ বাদত কি ছিল এই উন্মতির জিম্মাদারি কটা কি কি আমরা আল্লাহ জিম্মাদারি এ বাদত মোহাম্মদুর রসুল্লাহ হিসেবে জিম্মাদারি দাওয়ার আল্লাহর বান্দা হিসেবে জিম্মাদারি কি এ বাদত মোহাম্মদুল রসুল্লাহর উন্মত হওয়ার হিসেবে কি যেমন হবে না একটা করি আরেকটা করিবেন তাও হবে না ঠিক কিনা বলো যেমন ধরেন আপনারা বলতে কর্মচারী রেখেছেন কর্মচারী কাজ দিয়েছেন দুইটা একটাও করে না করি অথবা থাকবেনি তাও নোয়াখালী বাড়ি জিম্মাদারি জুটা বলে না কি আল্লাহ নবীর যে জিম্মদারি এই উন্মত সে জিম্মাদারী এক আসলে নবীদের প্রথম কাজ কি দেওয়া দিত নিজেও কালে মাটা পড়ার কষ্ট করি না ঠিক কি নবেন একজন মুসলমান আজকে হাত তোলে দিতে আজকে এক হাজার বছরের ম্যাচে পড়েছেন দেখেনা আসবে ঠিক নেবে পাঁচশো বার কথা বলেছে কথা আজকে হাত পাঁচশো বার তো কথা বলছে আজকে নাকি কথা বল একমাত্র অঙ্গ জিপা খেয়াল করেন জিপা এটা যত ব্যবহার করেন জীবন একটু সেই ব্যথা হয় না কঞ্চল হয় না ড়ানি আঙ্গুল বলে ব্যথা হয়ে গেছে পারবো না চলেন পা বলে ব্যথা হয়ে গেছে পারবো না হান্না আন কতক্ষণ বলে বলবে ব্যথা হয়ে গেছে পারবো না কিন্তু জিব্বা চব্বিশ ঘন্টা কথা বলার পরেও জিব্বাকে যদি বলেন আরো বলো জিব্বা বলে আরো পারবা বলবো আমার বেশি দিক করার জন্য যদি বেশি ডিপির করতে গিয়ে আমার বান্ধার জিব্বা ব্যথা হয়ে যায় তাহলে তো আমার বান্দার উপরে মালায় তার কারণ আসবে আমার কাছে আসলে কথা বলতে ব্যথা হয়নি কোথায় কথা বলতে ব্যথা হয়নি কেন ব্যথা হয়নি এই জন্য জিব্বা কুড়ি হয় অসুখ কিছু খেলে প্রশাসন উঠেছে ভিন্ন কথা কিন্তু কথা বলতে বলতে ব্যথা হয়েছে জীবনে কার কখন আরো কথা এক বলানোর জন্য বলবিনা শুধু বেশি দিকের জন্য জিম্বা ব্যথা হয় না কখনো ব্যথা হয় না বলবো বলবো তা কে পিতে পারেন কোনটা ব্যথা না কেন কোন তো হয় না রবজান রাস্তায় বে পদে রবনী বের হবে আমার বাংলা এমনি করে সংরক্ষণ করবে যদি সংরক্ষণ করতে করতে ব্যাথা হয়ে যায় সে আর পারবে না এই এটাও কখনো ব্যথা হয় না কোন ছোটের কোন কি লাগে না কর্ণ বা লেচার বা হাওয়া লাগে না সাফাতে কোনো মাসরাজ লাগে না একটা মাত্র ঝুমলা বাক্য সেটা কোনটা কখন অথবা তারও নিয়ে আসতে পারে এই জন্য সেজন্য টোট দুটো বন্ধ করে করে আমি গাড়ি মা জিনতে পারে সঙ্গে সঙ্গে আমার জন্য দশটা দুনিয়া পরিমাণের একশো বার করে বলে তার জান্নাত জানানি কত বড় হবে মেরে দোস্ত যদি আমি বলি আমার মামের গা নিলে টাকা আপনি কমপক্ষে এক পরিবার নেবেন কমপক্ষে যতক্ষণ যা কিনা অথচ বলেছিলেন তুমি বলবা ইলাহ ইন্দ আমি নবী কথা দিলাম হাঁসতে নিজে হেঁটে হেঁটে বসাইছে দেখেন না আমার বড় ভাই আমাদেরকে কোলে করে মানুষ করছে কোলেছে কোলে যখন টুমচোর পড়ে তখন আমি বাচ্চা আল্লাহ করে সোহান্নল আর খালা অর্থ আর একজন দিয়ে দিয়েছে বলেছে দা খালা মানো ডুবাবেন সে আবার আগের মতো মানুষের পরিণত হবে আল্লাহ বলবেন ইলে জানা যাও জান্নের দিকে সে যে কি পরিমান জোরে জোর দিবে আল্লাহ তালা ছাড়া আর কেউ যাবে না থাকার পরে যদি আসবে যে আপনাদের ফজল হয় কিন্তু পরিচলে জোর দিবে জানলাতে আল্লা তালা তার সাথে একটুখানি আল্লাহ কি যে হবে আল্লাহ আল্লাহ জান্নাতে আবার বলবে কাজমালা আয়ারি ওগুলো জামঘাত তো ভরে গেছে আর তো জায়গা নাই আমি তো সর্বশেষ মানুষ জাননাতে সভা সময় ভরে গেছে আমি কোথায় বুঝবো কোথায় যাব আল্লাহ তালা বলবেন যাও না তোমার জন্য আমি বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ দিকে তাকে বলবে তুমি তো বাচ্চাদের বাচ্চা তুমি কেমন সাথে ঠাট্টা কর আল্লাহাল বলবেন না না আমি ঠাক্টা করি না তবে শোনো আমি যেটা বলি এটা আমি যেটা বলি ফিলাস দশ দিনিয়া পরিমাণ ছিল এজন্য ক্যালিমাওয়ালা দশ দিনিয়া পরিমাণ জান্নাতের মালিক আমি কমপক্ষে দশ দিনিয়া পরিমাণ মালিক যখন তুমি জন্মাত দেখবে তখন দেখবে জন্মাত অনেক বড় বাদ যিনি যাতে বলা হন তার মুখের বড় কথাও বড় হয় মেম্বার যদি বলে বড় মাছ তাহলে এক কিলো হয়ে তার মুখ থেকে কথাটা যখন বড় বের হয় ওই কথাটাও তত বড় হয় আমার ভাইয়ান্না তারা করেন। তুমি যখন জান্নাতের যাবার দেখবা জান্নাত অনেক বড় রাজত্ব সুন্দর এই মুহূর্তে জান্নাত এই মুহূর্তে কি জান্ন কি এবং এই মুহূর্তে জামনাথের দুয়ার খোলা বিশেষ আনে হয় আল্লাহ বলেন জন্মতির দিকে নিয়ে যাওয়া হবে এরা যখন জন্মতের দুয়ারে আসবে বলেছেন তারা হালে কে জন্মত কে বাপ জন্মথ কে দরওয়াজে খুলে হয়েছে আল্লাহ তালা বলেন এদেরকে জন্মাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে দলে দলে জন্মাতের দুয়ারে গিয়ে তারা দেখবে জন্মাতের দুয়ার খোলা ঠিক না মেহমানের সৌজন্য আগেই দরজা খুলতে হয় আর পুলিশের আসামি দৈরা জেলখানায় এনেছে জেলখানা নামার নাম আর খোলে না এই জন্য জাহান্নামের দরজা এই মুহূর্তে বন্ধ আর জাহ্নাতের দরওয়াজা এই মুহূর্তে খোলা এই জন্য আল্লাহতলা বলেন্লাহ আর এখানে হাত ফুটি হাত জাহান্নামিলা যখন জাহান্নের দুয়ারে আসবে তখন খট করে জাহান্নের খুলে যাবে জাহান্নের আচ্ছা আপনাদের কি আছে কিনা বার আছে আসেনি দেখছেন দু চারজন দু চার দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন দু চার হাজার বলেছে ঠিক আছে ঠিক বলেন না কিন্তু আপনাকে যদি কেউ বলে নিউ ইয়র্ক নাই আপনি বলবেন পাওয়া কি বলবেন এবং আমাদের আমাদের সৃষ্টি করা হয়ে গেছে এবং আমাদের এই মুহূর্তে খোলা ঠিক কিনা বলেন আমার দাদার মুখ কোথায় গেছে সারা জুন সমস্ত টেকনোলজি মিলে দাঁড়িয়ে দৌড়ে পড়ে না আচ্ছা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ বেশি না উপরে মানুষ বেশি কথা বল জমিদের তালে মানুষ বেশি না মানুষ বেশি আমাদের সমাজের তো বেশি না বেশি বোঝিত অবস্থান বেশি আসল নিজে মানুষ বেশি জানলাদা জাহার নাম কি আমাদের বাইরে চোখের বাইরে রাখতে পার না পারেন না পারেনা আপনার দাদা গেছে কথা ঠিক না তো তৈরি হয়ে গেছে ওই মুহূর্ত আমার জন্য আপনার জন্য জন্মত তৈরি হয়ে গেছে শুধু জান্নাত প্রতিদিন যায় কোটি কোটি গাছ লাগানো কর্মচারী চন্দ্রে চার দর কা, আর চার দর হাতিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে মনে হয় আচ্ছা কোন বুদ্ধিজীবী মালিক আছে পাঁচটা তর বছর রয়েছে দোকানে এদেরকে কোনো টান দেয় না সারাদিন বেকার খাওয়া কোন বুদ্ধিজীবী দু আছে কথা আপনি রাজমিস্ত্রি রয়েছেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি নিজের পাঁচজন মিস্ত্রি খেলা করা দেখছেন চলব নিকা মানুষ আমি পাগল পিত আমি দশজন মিস্ত্রি বেকার জন্য পাগল বলে মানুষের কাছে অথচ কুটি কুটি মিস্ত্রি জানাতে আমার জন্য বেকার হয়ে বসে আছে বেকার নয় আমি পড়বেন তো লাগে গেছে কুটি গেছে। এই মুহূর্তে আছিস আমি বিশ্বাস বাউলায় সামনে সকাল বিশেষ হয় আমি ড্রাইভারে বললাম আমি বললাম মাহফিল কো নাই কুহু আমরা আগে চলিয়েছে মাহফিল আমি ড্রাইভারে পলাম ব্যাকালিতে এক বুড়ি মহিলা আমাকে রাস্তা দেখিয়েছে এটা আমি একশো ভাবনা জানিলাম সোয়াল নামে আমাকে রাস্তা দেখিয়েছে আর কথা বোঝে না সুক্ষ নামে তোমাকে বলেছে আছে চাষে যারা ছুটতে ছুটতে নামাজ ছেড়ে দিয়েছে মনে রেখা কানে কালে দিয়া দো দল জাহান্ডা দিতে কথা বল তোর নেই নামাজ বুঝেন না মনে হয় আমার জান্নীদের নিবে প্রশ্ন করবে নতুন জান্নাতিদেরকে কেন দলে দলে নিবে বলে জান্নাতিদেরকে এই জন্য দলে দলে নিবে বিয়েব নবদুলা নতুন দুলা একা যায় তার বন্ধু বান্ধব সহজা ঠিক বলেন না হস যায় কেউ একা যায় না আল্লাহর কেউ একা জানা এখানে কাঁচেলা কাঁফলা হয়ে যায় একা জানা কাঁলা হয়ে যায় কথা বলেন বিশেষ হয় না মানে এবার যখন জাহান্নাবি দুট চলে খুলবে খুঁচে হাত খুলবে এবার কি বলবে ফেরেস জানেন আসুন তুই কোথায় অতি কালন হাত উহা হাত উহা অকাল ভাই হরম তো যায় না তিনি প্রকাশে তো ভিতরে ঢুকা দরজা বন্ধু বেশি না দরজা বন্ধ পক্ষে দিয়ে দরজা খোলা অথবা জন্য গভীর আর কোনো মেহমানি বলেন না থানা মানা এলাকায় দরজা বন্ধ করে দিয়েছে এজন্য জানালিদেরকে জানালি দিয়ে আল্লাহ দরজা বন্ধ করবেন না কোন ও কি মজা হবে জান্নাতিরা জানাতে ঢবে দু কে প্রথম প্রশ্ন প্র দিব ওয়াহী দড়া থেকে সালাম সুবহানাল্লাহ সালাম খলদা ন ওয়াদরুহিম না আল্লাহ না না তুমি ওই দিন থেকে বের হতে না নারাজ হব না এবার জিজ্ঞেস করবেন আল্লাহ তো এখানে কতদিন থাকবো আল্লাহ করবেন যাও যাও যাও চিরদিন থাকবো আমি যতদিন তুমিও ততদিন আমি যতদিন থাকবো তুমিও ততদিন এবার আমি তুমি জিজ্ঞেস করবো আপনি কতদিন আল্লাহ করবো বললাম কেউ না তোমার বন্ধু শোনা তুমি যা মুখে না. তাও পাইবা যা দিদি আসবে তাও পাবা এবার জন্য বন্ধু জিজ্ঞেস করবে আল্লাহ কেন আগে পুষে দিবেন in qafooli qaheem. To be asked, Kiamar mihman, Mami, tu ma'l-mezbam. Mezbam, tata, tata, কি দেয় বলে না ঠিক না আমি এখন গরম পানি খাবো মেহমান বলে গরম পানি খাবো এখন কমলা খাবো লাল চা খাবো আর যদি মেহমান খা এই আমি এখন গুগুর ডিম খাবো মেজবান বলবে হুজুরের হয় কোন সমস্যা আছে গুগুর ডিমা ডাক্তার দেখা ঠিক কারণ মালিকের কাছে কি নাই বলেন না আমাদের কাছে কিছু বাবা আছে ওদের কাছেও কিছু আছে যেটা আমাদের বাবার কাছে বাবাদের দরবারে শুধু কি আছে গিয়ে মাথা লেখায় বাবা একটা ছেলে যেন না সিলেটের বাবাকে আমার কাছে না আমি কষ্ট কষ্ট আবাস নম্বর হারামতে কি বলেন কষ্ট করে বাবা খুশি নবীলে বাবা খুশি আমরা জানি জানি জানি আব্বা নাম রাখে যেন আমার নাম মুসলিম আমার আব্বা রাখছে ঠিক আমাদের জাতির বাবা ইব্রাহিম এজন্য নামও রেখেছেন তিনি মুসলমান ঠিক না আমি যদি কেউ কে শুনিনি বোঝা গেছে নাম বিকৃত করছে হওয়ামি হতা নাম বিকৃত করছে ঠিক বলেন না আমার মুস্তাফুল নবী তালিকা বুঝে আসছি কি না করেননি কেউ আমাদের নাম কি আমাদের নাম পরিবর্তনের ষড়যন্ত্র আমাদের দুটো নাম এই জাতির তো নাম একটা মোহমেন্ট আর একটা মুসলিম একটা মোহমেন্ট আর একটা মুসলিম আশ্চর্য কথা আমাদের নাম মুসলিম আমাদের নাম কি আল্লাহ সালাম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের দেহার সালাম দে আমাদের নাম মুসলিম সিন নাম মিমিয়া আমাদের আল্লাহ সালাম কুয়া কাবুল ইদিন আমার নাম মুসলিম আমার আল্লাহ সালাম আমাদের দিনের নাম ইসলাম আমাদের জন্মতির নামাদিস আমার মালিক তার দুটো অরগণিত নাম থেকে আমার দুটো নাম দিয়ে আমার উন্মত নাম লিখেছে আমার আল্লাহিত নামাজ অনেক পুরোনাম আছে তার মধ্যে একটা হলো মুসলিম একটা হলো যদি এবার সবাই তাকে সবাই তাকে ডাকে এজন্য আমাদের নাম মহমিন মুসলিম তবে আমাদের মোহামের নাম দেখেছেন আল্লাহ মুসলিম দেখেছিলেন রহিম সালাম এজন্য আল্লাহ পাক বলেন আমি যেটা রেখেছি এটা দি আনাকিয়া আইয়ুাল্লাযীনা আমানু আসলামো বলছেন কি বলছে যতবার বলছে বলেন সামনু তাহলে বোঝা গেছে শুননি এটা আমাদের দিকৃত নাম কথা বলেন কাছে না ওঠ যায় মানুষের কাছে ওঠ যায় আরে কথা যেতে রাস্তার পাশে হাজী সাহেব দাস জিজ্ঞেস করেন কয় হাজার টাকা আছে নিশ্চয় দর্দ দা খালি মোটা ঠিকনি বলেন না তাহলে নবীর রাসূল পধানিত তো বাদিতো বাদিনি না আরেক ষড়যন্ত্র ঠিক কি কি বলেন তো এই কোনো কি কি বাবা কি বলেন করেন না পাঁচশো টাকা আসতে কানা কানা সাহায্য টাকা লোক আছে ঠিক কি বলেন না তার বিরুদ্ধে চলতো বড় চিঠি তার পৃথিবীর অত্যত বড় আমাদের কাছে দশ দুনিয়া পরিমাণ জামাতের মতো ইমান আমাদের কাছে আসে এজন্য আমাদের ভিতরে চোল লাগছে আমাদের ইমানকে হেফাজত করতে হবে ইমানকে কি করতে না আবার কত কত আছে কি নাই দামি জুতো একটা হতে কি পরিমাণ হেফাজত করতে হয়ে থাকে আমার ইমাম দশ জনই আপনার জাম্নাতের মালিক এটাকে হেফাজত করতে মাল টাকাই হবে না আছে কিনা যদু ইমান বলেন তুমরা তোমাদের ইমানকে নবায়ক শাহবাজি কৃষ্ণ ভগ তুমি কিভাবে করবো অল্লবেন্দা জিজ্ঞেস হবে আবার আবার নবায়বে আবার আবার নবায়ন হবে मेरे দোস্ত বিপরীত উপর হারামের বিপরীত হারাম সুখের বিপরীত অসুখ দুনিয়ার বিপরীত আসার সব বসে আসে এবার বলেন তো দেখি তাও হৃদের বিপরীত কিপরীত কি যেমন ধরেন মিষ্টির লোকের তিতা ডালে দিচ্ছেনিতেও যে বিপরীত কি গলম পানির মধ্যে ঠান্ডা পানি ঢালে দিচ্ছে এখন কি গরম হবে না ঠান্ডা হবে আচ্ছা মিষ্টির চিনির সাথে যদি বালুন সারাদ বালুন এক মন চিনির সাথে এক কিলো বালু সার দিয়েছেন এমকি চিনি দেখবো না বালু হয়েছে মুখে দিলে কি মিষ্টি বেশি লাগে না বালু বালু কথা বলার প্রত্যেক বস্তুর সাথে বস্তুর সাথে যদি বিপরীতটা মিলিত হয় বিপরীতটা প্রধান এবার ধরেন দশ মন দুধের সাথে এক ছটার পেশা এখন কি দুধ এগুলো প্রেশাদ হয়ে গেছে গা এখন কি পাক না না না পাক কথা সবাই কয় না 10 মুন দুধের সাথে এক ছটার প্রেশার না হালাল কথা বুঝতে গেলে এবার বলেন তো দেখি মসজিদে সেদা দিয়েছে চল্লিশ বছর দলবাতে গিয়া দরবারে গিয়া একটা বার গাড়ি ধরে সেবার এবার কন হারাল না হারাল ইমান ঠিক দশ বছর আটচল্লিশ বছরে রব্বে পাইছে একবার আল্লাহ কাসম শিরিফ পেয়ে গেছে কথা বোঝা আসছে কিনা তো দেখি হায় হায় হায় হায় হায় হায় মেরে দোস্ত যদি সিঁড়ি হয়ে যায় নিশ্চয়ই এবার থেকে আরো কাজ করে আরো ব্যাপার দুই হাজার দাম আছে আশ্চর্য ঠিক কেমন এই মাম ইমানুটি চিন্তা করে কথা বুঝা আসছে কিনা বলে ইংলা হিং শিলক লজুল মুনাসি হচ্ছে লোক মান তারা পান প্রিয় বচ্ছ আমি তোমার উপর করিলকাল চি কল গুণ বড় গুণাত শিক সারা আল্লাহ যতক্ষণ আছে সব মাফ করবে শিক মাস করবে না কথা ঠিকঠাক এই জন্য আমরা দরগাতে আর যাবো না ইনশাল্লাহ দরগা দেখছেন দরগা দেখছেন দরগা দেখছেন আর দুর্গা দেখছেন কি করে রা খাড়া ধরা আর দরগার ঠিক এই জন্য আমরা যাব না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন ইনশাল সঙ্গে রাওয়া জানো কে মোদী মায়ের তাই বাদ বাদ ছোট বড় সুন্দিন হারিশফ আছে কি ওখানে দেখে নাই ওই দুই চোখ জগতে টু সুন্দর টু দেখে নি সুন্দর কথা আল্লাহর ঘরের সুন্দর চথ আমি বলি এই কালো গিলামটা যাতে সুন্দর হয় আমার মালিক সুন্দর কথা দোস্ত এই ওটা বান্লার ঘরের সাথে যদি এই গিলাফ কত সুন্দর ঘর যে যাত্রা চক্রকারী নিজের হাতে বাড়িয়েছেন সেটা কত সুন্দর যেমন থেকে জমিন পর্যন্ত কোন কোন বাচ্চার বাড়ি নিজের পাঁচ মাস কথা বলো না কোন মালদার বাড়ি দুই মাল কোন আমি ইমানওয়ালা মালদার বাড়ি পক্ষে দশ দরি যদি বিশ্বাস না হয় তাহলে ইমান দৌড়াতে হবে বিশ্বাস না হলে দূরতে হবে ইমান রাজনস্ত্রিক সিমেন্ট নাই তো কাম করিয়াম কি দিয়া কথা বলি নাই তো কাম করব কি দিয়া তো এই আগে কী যত করবেন বিষয় জন্য আল্লা সালাম বলো এবং তাদেরকে সংবাদ শোনাও আন্নাল জানো চিঠিয়াল মান্না ধুদু বালি কেমন ধুদু জাগা এখানে কিছু নাই শুভার লাম কুরিল্লাহ তুমি তোমার সংবাদ দাও জন্ম ছিল দুধু ময়দান এখানে কিছু নাই তবে হ্যাঁ ওমদ যখন পড়বে শুভ হান বল সঙ্গে সঙ্গে জান্নাতের মিস্ত্রি কাজ করতে শুরু করবে জান্নাতের মালিক গাছ লাগাইতে শুরু করবে জান্নাতের ফুলের জালার পানি শুরু করবে বিল্ডিং বিল্ডিং বানাইতে শুরু করবে জানাতের খাট ওরা খাট বানাইতে শুরু করবে অল্লাহের রঙ ওরা রং লাগাইতে শুরু করবে আর হাত মারাইব বুঝেন না হ্যাঁ আমার টোট দুটা নড়তে যদি হবে মোবাইলে যখন এখানে ঠোঁট মারেকা আবার ছড়া যায় আমার ঠোঁট এখানে আমার ঠোঁট এখানে চান্ত্রী কাজ করবে হ্যাহামদুল্লাহ বলল অভাবে করতে পারি শুধু শুভান তুম ফিল জানা অফির শুভার লি লাগ বক কেন করেন সারাদিন সারাদিন কেন চব্বিশ ঘন্টা আরেকজনের কথা বলে নিজের কথা বলো নিজের ধর্মের কথা বলা বলেন সারাদিন চেয়ারম্যান সাহেব সারাদিন পাগল পাগলের মাথা খারাপ ঠিক দিয়ে বলেন না সারাদিন আরেকজনের সারাদিন আরেকজনের সারাদিন আরেকজন চব্বিশ ঘন্টা খাবার না দিলে যেমন তোমার পেট ভরে না তুমি না পড়লে তোমার সুন্দর হবে না কথা বল তোমার প্রিয় ছেলের খাবারের দ্বারা যেমন তোমার পেট ভরে না সারাদিনের সমস্ত মানুষের আমলের দ্বারা তোমার দুই জানার দাম নাই যদি তোমার নিজের জিন্দগি নিজে না সাজায় তোমার যদি টাকা না থাকে তোমার ঘর সুন্দর হয় না ভাইয়ের টাকা দিয়ে তোমার সুন্দর হয় না তোমার আমাকে আমারটা কি তুমি বানাও দেখো তো তুমি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা আঠারো ঘন্টা বিশের সে তো চারো বাইচনা ঠিক না তুমি কার পেছনে সময় দিলা কারোর সময় জোয়ান নষ্ট করল কারোর পেছনে যৌবনটা ধ্বংস করে দিলা ঠিক না তুমি জানো না অপেক্ষা করি তুমি না প্রমানি করতে করতে নামাজ না পড়াও এসব নামাজ তোমার পড়ার সুযোগ হয় না দিবের শুধু মাদ্রীর না একটা তালা দোকা এখান পর্যন্ত চলে আসতে মা অনুমতি দিয়ে তার চিত্রটাকে কম্বা দে মালিক বলে না আমি তার আমার বান্দার অপেক্ষা অপেক্ষা করতেছি তুমি নামাজ পড়ো না যখন ফল নামাজ ছাড়া করছি ঘর থেকে বের হয় কুত্তা যখন তার সামনে পড়ে বলে মালিক এর তো আমাকে বাসাও বুঝাতে পারিনি মনে হয় আমি বলি আমাদের দেশের কুত্তা কথা সত্য ছাড়া বাড়িয়ে নাই আল্লাহ আমারও মানুষের কাছে ন্যায় করে সত্য কথা হলো না গরুকে ঘাস দিস তো দেখিস আবার গেটে গিয়ে বলে গরুকে ঘাস দিস দেখিস কিন্তু বিকেল বেলা এসে দেখলো গরুকে ঘাস দেওয়া হয় কি বলবে খুব খুশি হবে না হ্যাঙ্গার এর শার্ট ধরে কি বলবে প্রথম একটা গালি দিব হালাম ড্যাস ড্যাস কথা বলুন না অথবা কোথায় কথায় অমুকের ভুত বলে না কোথায় কথা অমুক দাদা কোথায় কোথায় অমুকের ফুট কোথায় কথা তোর মাকে তোর বাবাকে মাথায় বলুন আসে এই মুহূর্তে রব্বিকালী দ্বারা ভিজা থাকবে আর পবিত্র থাকবে এই তোমার তোমার মায়ের হারাম দত্ত মুখ দিয়ে রাজ্যের পেটে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তুমি কথায় কোথায় গালি দেওয়া ঢুকতে পারি না গালির জন্য ঢুকা যায় না গালির নিয়ে যায় ঠিকলে আমি ঠিক করি না তোমার মুখ এত খারাপ হয়েছে কেন আল্লাহ মুস্তিমাকে মাফ করে দেন জীবনের প্রথম দিনে তো মিথ্যা শিখছে ভর্তি করে আছে হাতে ধোটায় স্কুলে প্রথম দিন শিখেছে একদম বাগদুম গোড়াডুম সাজা ডিগ্রি বলে না মাফ করে দেয় ছোট বললেন দোস্ত পড়বো না আমাদের ইনশাল না আল্লাহ তাও যত বুড়ো হয় তার চেহারা যত ভিত্তি হয় তার চেহারা তত বেশি নূরের মূরে ভরে যা মেরে দোস্ত তার দুনিয়াও নূর তার কবর হুক তার হাসন উঠুক তার গুজরা তু আমি বলি বাথরুম এর যেটা মুসেমের কপ যেটা পরিষ্কার দেবে এটারাও বেরাস কর আর বাড়ি এমনি এমনি করে এটারও বেরাস কর ঠিক কি না আমি বলি কত বেহা বাথরুম কমট যেটা দিয়া এরুম কিন্তু যত গুড়ো হবে তত বাঁধরের মতো হয় কথা বলো হবে তো কি বাঁধরের মতো হয় আর জীবনে সুন্দর লেগে কোনো হয় সুন্দর না অসুন্দর না কবর মাছ কথা ব্যারাস দিয়ে সুন্দর হবে না রে বাবা ব্যারাস দিয়ে গুরুর দিয়ে সুন্দর হবে না সুন্দর হবে না আমার দিয়ে মনে মনে বের তুলে আর আর তোলা অসুবিধা আছে আর গরস লাগাই না আর তুল লাগাতাম না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নাজাতুল হবে সফা করছে থেকে আমার বন্ধু আমাকে চিনছেন আমি বলি না আমি গত বছর আপনার মাহফিলে বসছি এবছরও বসছি গত বছর মাহফিলে বসে দাঁড়িয়ে নিয়োগ করেছি এবার দাঁড়িয়ে রেখে দিয়েছি আমি বলি আপনি আমাকে এত সুন্দর করে মুসাফা করছে ওই আমাকে চিনছে বলে না চিন নেই ওই রাজ আল্লাহ শতকর আদায়ের জন্য বলছি দুইটা স্কুল আছে দুটা ফ্রিজ গাড়ি আছে আমার গত বছর আপনার মাহপিটে বসছিলাম গাড়ির নিয়োগ দুটো দুটো ছোট লোক না জিন্দগির কামিয়াবির জন্য মাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে নাকি উম্মতের খালি কানে আঙুল দিয়ে আরেক কথা উম্মত অসুখ হলে এক জায়গা ওষুধ দিয়ে আরেক জায়গায় চিন্তি অসুখ এখানে এখানে ওষুধ দিলে কি লাগবে একটা লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে বসা এক বেড হয়েছে ওষুধ কিনছেন তো ওষুধ তাহলে খাওয়াই না তো চোখে ডালে আমি ওষুধ খাওয়াই তো চোখের ওষুধ খিচ্ছেন খাওয়ার ওষুধ চোখে যাচ্ছ বাবা মা খারাপ হবে বুঝলেন কথা অন্য কাছ কেন তোমার আব্বা তোমাকে তিনবার বলে একশো বারে ধমক দেয় স্বামী তিনবার বলে এক হাজারে ধমক দেয় রব যদি বলে আমি তোকে হাজার বার বলেছি কুটি বার বলেছি কেন বলছি নামাজের কথা বলছে একটাই বাজার নামাজ যেটা সিস্টারের জন্য করে দিয়েছে প্রতিদিন আমার না। আমার বা তাকে নামাজের জন্য মালিক বড় তাকে বোঝাও তোমার গদি ছোট আমি মালিক বড় তোমার দোকান ছোট আমি মালিক বড় তোমার ছোট আমি মালিক বড় তাকে আগে এটা বোঝাও তুমি না বলেছো এবার এত কথা কুয়েবার আস না আবার আসুন তুমি ব্যবসা তুমি ব্যবসায়ী আধার হয়েছে মসজিদে আসতে পারো নাই মনে রাখবা মিষ্টি তুমি তোমার কলিজা আঘাত করেছো কথা বল না আপনি ব্যবসায়ী তোমার চাকরিতে নিজে নিজে কুধার মারে তোমার কলেজে তুমি কুধার মারছ আগে বলতো পায়ে কুঠার মারে আমি এখন তো কলিজায় কুড়ান মারে পায়ে কুঠার মার্লে মা আসে কলিজে মার্লে মা আসে ঠিক ঠিক করে কেন তুমি নামাজ পড়ো না তুমি ভুলে গিয়েছি কথা কথা ঠিক না তুমি কেন ভাবো না তুমি তিরিশ বছর আগে না তুমি কেন ভাবো না চল্লিশ বছর পরে তুমি থাকবা না কথা বলেনা আমাকে বলেনা তোমার দাদা ছিল এখন গেল না অচিলি তো এখানে আরো চলে আসবে ইনশাল্লাহ করবেন তো ইনস আল্লাহ সাক্ষী থেকে নিয়োগ করেন ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা ছাড়বো না ইনশাআল্লাহ আমিও কথা দিব ইনশাল্লাহ তোমার চেহারা নূরে নূরে যাবে দুই নম্বর তোমার ঋজিক রা আলহামদুলিল্লাহ ইমামের জিন্দি ভরকতে ভরকতে ভরা আর রিক্সাওয়ালা আরাম করে জীবন বেগর করে ছুটে ভরা ঠিক দিয়ে বলেন কেন একটাই পার্থক্য ইনি পড়েন নামাজ উনি পড়েন কথা ঠিক বলেছিস কিন্তু ওই রিক্সাওয়ালা রিক্সা ও চালায় পড়েনদার ফিফটি পার্সেন্ট লাই দোকানদার আপনি প্রতিদিন দুই হাজার টাকা করে কামান সাহেবের মাসে কেটেল দুই হাজার আপনার আঠারোটা কিস্তি ইমাম একটা কিস্তিও নাম আরে কথা তারা বলেন না জীবন কিস্তিতে কিস্তিতে অসা আপনি মামি জিন্দিগি বরকথে বরকথে সারা পার্থক্য কি একটাই পার্থক্য ইনি পড়েন নামা যিনি পড়েন কথা চিঠিয়ে বেঠি বলে পড়বো না আর না আমি তো আরো বলি ইমামের ছেলে মেয়ে যদি জিজ্ঞেস করে ইমাম সাহেব বেতন কত দুই ছেলে মেয়ে কাটা ছয়টা সভাপতি সাহেব কত এক লাখ বিষেদার ছেলে মেয়ে কথা সাহ কে জিজ্ঞেস করেন কাকে বিয়ে করিয়েছেন তিন ছেলেকে আলহামদুল্লাহ নিজের ইচ্ছে মত বউ এনেছি তিন মেয়েকে ইচ্ছে মত হস্তান্তর করেছি আর তাকে জিজ্ঞেস করেন কি এক লাখ বিষে দাজার ফোলা কো বিয়ে করেছেন আল্লাহ একশো একশো কামিয়াবি রেখে দিয়েছে আল্লাহর মানা আল্লাহ নবীর চলা আল্লাহ কামিয়াবি একশো একশো স্বাচ্ছন্দ্য এক কথা সুখ আরেক কথা মনে রাখবেন স্বাচ্ছন্দ্য এক কথা কথা আল্লাহ হৃদয়ের সমস্ত রেখে দিয়েছি জীবনের সমস্ত শান্তি আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি ভিতরে মজা আমাদের ভিতরে কি করবো না তিনি বলেন ছবি দেখে দেখে হেসে দেখেছো লব দেখ জন্য একটু কেঁদে দেখো না তার মজা কেমন হেসে দেখেছ কিল করে হেসে দেখেছো লব দেখি জন্য দুর্পোকা চোখের পানি ফেলে দেখো এটার মজাই ভিন্ন আমার মালিক বলেন যারা দুটো কাজ করবা বা জীবনে কামনা করবা তাদের চেয়ে সুন্দর জীবনওয়ালা তাদের চেয়ে সুন্দর কথা বলিওয়ালা তুমি তার কেউ না যদি আপনি করেন আল্লাহ রঙের চেয়ে সুন্দর কোন রং হতে পারে না আল্লাহ ডিজাইন এর চেয়ে সুন্দর কোন ডিজাইন কি না। যুবককে সাজিয়েছেন দাঁড়িয়েছেন মেয়েদেরকে সাজিয়েছেন মেয়েদেরকে যদি চুলের দোচার পরিবর্তে শেষ করে ফেলে এটাকে যেমন দেখা যায় পুরুষ যদি দাঁড়িয়ে কামায় ফেলে এটা করছে এমনই দেখা যাওয়ার কথা ছিল ঠিক তাও যদি জিজ্ঞেস করেন তাকে বুঝিয়েছি সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি আস্তে আর যদি জিজ্ঞেস করেন আমাকে কি করতে বলেছে তাহলে হবে আল্লাহ তারা বিহের বাহানি করে আমাকে আপনাকে কথাগুলো বুঝানো সাহায্য করে দাচ্ছি আমি অর্থাৎ আল্লাহ দিন থেকে বলছেন তো সবাই দোকান ছেড়ে মসজিদে আসবেন তো ইনশাল্লাহ শুধু করতে হবে না আল্লাহ নবীর ঘোষণা ইমামের পিছনে চল্লিশ দিন এক টানা আমি ঘোষণা দিয়ে দিলাম বাবা আন তোমার জন্য দুটো মুক্তির পর আমরা লিখে দিবো বাবা আত্মা আত্মীয় না সাড় ঠিক আছে না ইনশাল আল্লাহ আমাদেরকে তাও ফি দান করে যে সমস্ত চায়ের দোকানদারের কাছে আপনার দোকানে ডিস আছে আপনি লিখি রাখেন এই ডিস দিয়ে পেপচা দাঁত কামাইছেন সারা জীবন এক ক্যান্সারে এক পরে নয় সব সময় কোনোটিক কম আমাদের দোকানে কদিন ধরে দেখবেন লাল বাড়তি জলে ঠিক সাহ দোকান করে হের করে দাগা কেন নিজের হাতে তোমাকে ফোন করে দিল দার কাছে আগে মনে করছি ধুমদার কাম কাস্টমার আইয়ে আসলে কাস্টমার আইসি আই ঠিক না এটা বিপজ্জনক এনে আনুছে আর যে দোকানদার চার দোকানদার দিন ভর বন্ধ রেখেছে রঙার দিয়ে বেলা রকা খুলছে পুরো মাসে যাওয়া হয় নাই এক কিস্তার সময় তখন বেশি হয়ে কিন্তু রেখে দিয়েছেন নামাজের ভিতরে আমি আমার বারপতের খাদানো নামাজিতে জন্যই খুলে দেবের দুয়ার্ড বন্ধ করে দিবো বিভিন্ন নমাজ পড়ে না পথে চি কি বলেন আল্লাহ তুমি মুসলমান এই মানুষ নমাজ না সেও নামাজ পড়েনি তুমি মুসলমান দোকানদার তুমিও নামাজ পড়া নাই বলবা বন্ধু দুজনের মধ্যে পার্থ কোথায় আল্লাহ আল্লাহ আমাদের মেহের আমাদের সকলকে কথাগুলো বুঝাবোনা সহজ করে করে